সসালামালাইকুম ও রহমতুল্লা ববরকত নাহ আলাহ রসুল করিম আহাদ সম্মানিত দর্শক পৃথিবীর যেখানে থেকেই ইস টিভি বাংলার আল কোরআনের অনুষ্ঠানে অংশ নিয়েছেন সবাইকে আন্তরিক দোয়া জানিয়ে আজকের পর্ব শুরু করছি আমরা আলোচনা করছিলাম বিগত পর্বে পিতামাতার খেদমত এবং বিশেষ করে বৃদ্ধ বয়সে তাদের খেদমতের বিষয় এবং পিতামাতা মুসলিম হন অমুসলিম হন তাদের প্রতি দায়িত্ব কখনো অবহেলা করা যাবে না সে বিষয়টি আলোচনা করছিলাম এ বিষয়ে কোরআন নির্দেশনা আমরা দেখেছি হাদিস শরীফেও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে হাজা আনহা। তিনি বলছেন কাদেমাতাম হুদাই বিয়া আমার মা মদিনায় আমার কাছে আসলেন যখন রসুলামের সাথে কাফেরদের সন্ধি হল হুদাই সন্ধির পরে যে পরস্পর যাতায়াত শুরু হলো এ সময় আমার মা আমার কাছে আসলেন অয়া মুখ এতুন রাগেম এতুন তিনি ইসলাম পছন্দ করেন না নিজে মুশ্রেক তবে তিনি আমাকে দেখতে আসলেন মা তো আমি রসল্লা সাল্লামকে জিজ্ঞাসা করলাম আসে লোহা আমি কি আমার মায়ের খেদমত করব তাকে হাদিয়া তোফা দেবো তাতে কি আমার কোনো স্বভাব হবে রসল্লাহাম বলেন সেলিহা তুমি তার খেদমত করো তাকে হাদিয়া দাও তার মনের ইচ্ছা পূরণ করো তার সাথে সম্পর্ককে দৃঢ় করো কারণ মা হলেও মা মায়ে থাকবেন মায়ের অধিকার তা রয়ে যাবে। দর্শক। একটা বিষয় এবং হাদিস থেকে আমরা পাই সেটা হলো ক্ষেত্রে মায়ের অধিকার পিতার চেয়ে অনেক বেশি আমরা কোরআনকে নেমে বারবারই দেখেছি আল্লাহ তালা পিতা মাতার খেদমতের কথা বলেই মায়ের কথাটা উল্লেখ করেছেন যে মা তাকে কষ্ট করে ধারণ করেছেন জন্ম দিয়েছেন তাকে দুধ পান করিয়েছেন এই কষ্ট ভিতরে পিতা অংশ নিতে পারেননি আর যেহেতু তিনি কষ্ট বেশি করেছেন অধিকারও তার বেশি আর এজন্যই আল্লাহ রসুল সাল্লাহামের কাছে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করছেন মান নাস মানসনে সাহাবাতি আমার সুন্দর আচরণ খেদমত ভালো ব্যবহারের ব্যাপারে সবচেয়ে বেশি অধিকার কার ইয়ার রসুল আল্লাহ রসুলের তোমার মা বলেন দুই নম্বরে কে ইয়ার রসুল আল্লাহ দুই নম্বরে তোমার মা তিন নম্বরে কে আর তিন নম্বরে তোমার মা চতুর্থ পর্যায়ে তোমার পিতা সম্মানিত দর্শক মায়ের প্রতি অধিক গুরুত্ব দেওয়ার একটা জাগতিক কারণও আমরা দেখতে পাই পিতার প্রতি দুর্ব্যবহার এসছে মায়ের প্রতি দুর্ব্যবহার অনেক সময় মানুষ অবচেতনভাবে বা অচেতনভাবে করে ফেলেন পিতা শক্তিশালী পিতার প্রতি শ্রদ্ধা ভয় যেভাবে গড়ে উঠেছে ছোট থেকে বড় হয়ে কিছুটা থেকে যায় আমরা মায়ের সাথে হয়তো খারাপ ব্যবহার করে ফেলে সম্মানিত দর্শক অথচ ইসলাম বলছে এ ব্যাপারে মায়ের অধিকার পিতার চেয়ে তিন গুণ বেশি পিতামাতার মাতার একটা বড় দিক হলো যে আল্লাহ এবং তার রসুল সাল্লা সাল্লাম পিতামাতার মাতার অবাধ্যতা কঠিনতম হারাম করেছেন আমরা বিষয়গুলো আস্তে আস্তে আলোচনা করার চেষ্টা করব সম্মানিত দর্শক একটা হাদিস বর্ণিত হয়েছে হাদিসটাকে অনেক মহাদ্দেশি গ্রহণযোগ্য বলেছেন কেউ কেউ সনদে দুর্বলতার কথাও বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি আসাল্লাম তার কাছে এক সাহাবি এসেছেন ইয়া হাল আলাইয়া বাদা আমার পিতা মাতার মৃত্যুর পরে তাদের খেদনতের আর আমার কি কিছু বাকি থাকে রসুলাল্লা সাল্লাম বললেন নাম হ্যাঁ অনেক কিছুই বাকি থাকে আস আলমা রসুল হ্যাঁ তোমার অনেক দায়িত্ব থাকে প্রথম দায়িত্ব তুমি তাদের জন্য দোয়া করবে তাদের কল্যাণ মর্যাদা বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করবে দ্বিতীয় দায়িত্ব তাদের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবে তৃতীয় দায়িত্ব তারা যদি কোনো চুক্তি ওয়াদা লেনদেন থাকে তুমি সেগুলো পূরণ করে দেবে চতুর্থ দায়িত্ব তুমি তাদের বন্ধুদেরকে সম্মান করবে এর পরে দায়িত্ব হলো। পিতামাতার মাধ্যমে যে আত্মীয়তার সম্পর্ক পেয়েছ রক্তসম্পর্কের আত্মীয়দের সাথে সম্পর্কটা বজায় রাখবে সম্পর্ক ছিন্ন করবে না এগুলো সব পিতামাতার প্রতি দায়িত্ব যেটা মৃত্যুর পরও থেকে যায় আমরা যদি সামাজিকতা লোকাচারের ভিতরে করি তাহলে কবুল নাও হতে পারে আর যদি রসুল্লাহ সালামের সুনানির্দেশিত পদ্ধতিতে করি তাহলে তা কবুল হওয়ার সম্ভাবনা সলো আনা সম্মানিত দর্শক আমাদের ইমানের দাবি তো এটাই লাহ বলে আমরা ঘোষণা দিয়েছি যে আমরা আল্লাহ ছাড়া আর কারোর ইবাদত করব না আমাদের মাভূত একজনই তিনি আল্লাহ কিন্তু কিভাবে তার এবাদত করব কিভাবে এবাদত করলে তিনি সব দেবেন কবুল করবেন এটা তো আমরা জানি না আর অর্থাৎ আমরা এবাদত করবো একমাত্র আল্লাহর আর এবাদতের পদ্ধতি কিভাবে আল্লাহর এবাদত করলে তিনি কবুল করবেন স্বহাব দেবেন এটা একমাত্র রসুল জানিয়েছেন ওর মাধ্যমে তাই এবাদতের পদ্ধতিটা আমরা নেব রসুল্লা সাল্লা থেকে এবাদত আল্লাহর আর অনুসরণ অনুকরণ আনুগত্য রসুলের কাজে আমাদের এবাদত যখন রসুল্লাহ অনুসরণ অনুকরণে হবে তখন তা কবুল হবে আর অনুসরণ অনুকরণের বাইরে কোনো আবাদত করার অর্থই হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের শেখানো পদ্ধতিটার অবমূল্যায়ন করা আর এজন্যই রসুল্লাহ সাল্লাম বলেছেন মানে আমেলা আমেলান যদি কেউ এমন কর্ম করে যেটা আমরা করি না আমাদের রীতি নিয়ম না রসুল্লাহ সাল্লাম সাহাবে কেরামগণ আল্লাহ সেটা কবুল করবেন না সেটা প্রত্যাখ্যাত রিজেক্টেড এজন্যই আমরা যদি এমন পদ্ধতিতে পিতা মাতাকে স্বভাব পাঠানোর চেষ্টা করি যেটা রসুল্লাহ সাল্লাম করেননি তাহলে ওটা তো আল্লাহ প্রত্যাখ্যান করো তে আমরা কোনো স্বভাব পাবো না আর যদি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামে শেখানো পদ্ধতিতে করি তাহলে আমরা এর ভিতরে স্বভাব পেয়ে যাব আল্লাহ কবুল করবেন আর এজন্যই আমাদের রসুল্লাহলামের শেখানো পদ্ধতিটা একটু পর্যালোচনা করতে হবে সম্মানিত দর্শক এই দুটো হাদিস থেকে আমরা কয়েকটা বিষয় জানলাম একটা হল পিতামাতার জন্য দোয়া করতে হবে আর এই দোয়া তো সর্বজনীন আল্লাহ তালা কোরআন করিমে দোয়া করতে শিখিয়েছেন সকল পরবর্তী প্রজন্মের মানুষ পূর্ববর্তী প্রজন্মদের জন্য দোয়া করবে কোরআন করিমে পিতা জন্য দোয়া করার কথা আম্বিআকেরামগণের মুখ থেকেই আছে কোরআন করিমে এবং হাদিস শরীফে পিতা দোয়ার কথা বলা হয়েছে আমরা অনেক সময় মনে করি যে শুধু দোয়াতে তো আর সোয়াব হলো না যেমন আমাদের বাংলায় বলা হয় শুধু কথায় চিড়ে ভেজে না কাজে কথার সাথে কিছু বোধহয় করতে হয় আমি শুধু বলবো আল্লাহ মাফ করে দেব আর আব্বা আমাকে এটা বোধহয় সব নয় মাপের আগে কিছু মানুষ খাওয়ানো দাওয়ানো টাকা পয়সা আনুষ্ঠানিকতা করা এগুলো বোধহয় দোয়া কবুল হওয়ার জন্য খুব জরুরি সম্মানিত দর্শক বিষয়টা মোটেও তেমন নয় আমাদের এই লেনদেনটা তো আমাদের এই বিজনেসটা তো মহান আল্লাহ রব আলিনের সাথে আর তার রসল সাল আমাদের শিখিয়েছেন তুমি দোয়া করো আমরা যখন দোয়া করব আল্লাহ আমার আব্বার মর্যাদা বাড়িয়ে দেন কল্যাণ দেন কবরে তাকে শান্তি দেন এগুলো সালাত কল্যাণের দোয়া করা তখন দোয়াটা কবুল হলে প্রতিটি দোয়ার জন্য আল্লাহ তালা তাদের আমল নেকি লিখে দেবেন তারা সব পেয়ে যাবেন তাদের জন্য ইস্তেক আল্লাহ আমার আব্বাকে মাফ করে দেন আমাকে মাফ করে দেন আল্লাহ তাদের গোনাগুলো ক্ষমা করে দেন এটার মাধ্যমে আল্লাহ যদি কবল করেন তাদের গুণাগুলো ক্ষমা হতে থাকবে আমরা যে নেকামল করি সন্তানের নেকামল পিতামাতা এমনিই পেতে থাকবেন পাশাপাশি আরও কয়েকটা দায়িত্ব আছে প্রথম দায়িত্ব যেটা রসুল আসলাম বললেন দাসাদ আনহা তার পক্ষ থেকে দান সৎকা করা আমরা উপমহাদেশের ভারত উপমহাদেশের মানুষেরা সাধারণত দান সৎকা বলতে খানা পিনা আয়োজন করি যেটা অমুসলিমরাও করেন মুসলমানরাও করেন আমরা অনেক লোককে ডেকে খাওয়াই এবং আমরা যুক্তি সেব বলি অন্নদান বড়দান আমরা মানুষদেরকে অন্নদান করলাম সম্মানিত দর্শক অন্নদান বড় দান নিঃসন্দেহে রসুল্লা সাল্লাম অন্নদানের কথা বলেছেন ইসলামের শ্রেষ্ঠ এ বাদত হিসেবে গণ্য করেছেন এটা বিভিন্ন হাদিস আছে কিন্তু তার মানে কি কোনো কাজ বড় হওয়ার মানে অপাত্রে বড় হওয়া নয় একজন অভাবী অন্ন দরকার তাকে অন্ন দেওয়া নিঃসন্দেহে বড় এমন কি মুসলিম মুসলিম। নামাজি বেনামাজি ভালো মন্দ যে কোনো মানুষ অভাবে আছে তাকে খাদ্য দেওয়া এটা একটা আল্লাহর প্রিয় কিন্তু এখানে দুটো দিনই মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লা পিতা মাতার মৃত্যুর পরে তাদের সবাবের জন্য অন্নদানের কথা বলেন নিঃসাহীরা কখনোই অন্নদান করেননি তারা সদাকে জারিয়া করেছেন অর্থাৎ এমন কিছু করেছেন যেটা স্থায়ী থাকে সবটা পেতে থাকে একটা জমি কোনো জনকল্যাণ মসজিদ মাদ্রাসা কল্যাণের কাজে দান করে দেওয়া অনেক টাকায় দিয়ে একটা বিল্ডিং বানানো টিউবওয়েল পেতে দেওয়া পানি মানুষ অনেকদিন খেতে পারবে এই জাতীয় স্থায়ী কল্যাণ কর দান তারা করেছে এটা রসুল শিখিয়েছে দ্বিতীয় বিষয় হল যে আমরা পিতামাতার মাতার কল্যাণের জন্য স্বভাব দেওয়ার জন্য দানের নামে যে অন্নদান করি এখানে প্রথমত এটা রসুলাম শেখানো পথ নয় আর আল্লাহ রসুল্লাহ নিজেই বলেছেন যে তার কর্মের বিপরীতে তার সাহাবিদের কর্মের বিপরীতে কর্ম করলে আল্লাহ সেটা কবুল করবেন না আমরা সবাবের কোন আশা করতে পারি না আর আমরা কাজেই আমাদেরকে এই বিষয়ে চিন্তা করতে হবে সম্মানিত দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা বিষয়টা আরো আলোচনা করার চেষ্টা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম ও রাহমাতুল্লাহি আমি আর আপনারা দেখছেন get enlightened witness dr zakir naik in a battle of words dekhun shamukh samore pratiryo shpatibar ratno 9 tay apuno samprochar shokal 10:30 tay bangladeshe pstv banglay biswajahan porichalonar jonnye sundor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 সম্মানিত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম পিতা মৃত্যুর পরে তাদের জন্য সন্তানের করণীয় কি আমরা দেখলাম রাসুল্লাহ দোয়া ইোরের পাশাপাশি সাদাকার কথা বললেন যে সদাকার অর্থ হল সদাকা পিনা করাই খানা প্রথমতাম কখনো করেননি আল্লাহ রসুলের পরে তার সন্তানেরা তার দৌহিত্র নাতিগণ তার খলিফাগন সাহাবিগণ কেউ কোন খানার আয়োজন করেননি রসুলের জীবদ্দশায় অগণিত সাহাবির পিতা মাতা আত্মীয় স্বজন আপন ইন্তেকাল করেছেন মৃত্যুবরণ করেছেন দোয়া এবং সদাকা এই দুটো বিষয়ে আমরা দেখতে পাই খানার আয়োজনের প্রথম বিষয়টা শুননা বিরোধী কাজেই এখানে কবলিয়াতের সবের আশা করা যায় না দ্বিতীয় বিষয় এখানে আনুষ্ঠানিকতা সামাজিকতা বেশি এখানে মানুষ কে কি বলল কত টাকা খরচ হলো এটা আর এই ধরনের যারা মহাপী বলে পরিচিত কুফুরিতে লিপ্ত সলা মোটও আদায় করেন না এদেরকেও কিন্তু দাওয়াত দিব এদেরকে বেশি দাওয়াত দিতে হয় কারণ সমাজে প্রভাবশালী আর আল্লাহ রসুল সাল্লাহাম অন্য হাদিসে বলেছেন যখন সমাজের মানুষেরা এই পাপীদের সাথে খাওয়া দাওয়া কর তাহলে তখন ওই পাপীদের পাপি আমরা সবাই পাপি কিন্তু যে ব্যক্তি লিপ্ত মহাপ মোটেও আদায় করেন না সলাতের বিরুদ্ধে কথা বলেন কুফুরি কথা বলেন মানুষ হত্যা করেন অনেক মহাজঘন্য অপরাধে লিপ্ত আমরা তাদেরকে চিনি কিন্তু এই অনুষ্ঠানে আমরা তাদের দাওয়াত দিয়ে খাওয়াচ্ছি অর্থাৎ তাদের একরাম করছি আমরা ডেকে এনে তাদের সেই পাপের স্বীকৃতি দিচ্ছি এটাতে আমরা পাপি হয়ে যাচ্ছি আপনি হয়তো বলবেন দর্শক যে তাদেরকে না আনলে তো অনুষ্ঠানই করা যায় না অনুষ্ঠান করবেন কেন আপনি রসুল্লাহ বিরোধী এই কাজ করতে যেহেতু বিপদে পড়েছেন আপনি গোপনে যদি কিছু অল্প হতো গোপনে মাদ্রাসা মসজিদ জনকল্যাণে ব্যয় করে দিতেন সদাকে জারিয়া করতে না পারলে অনস্থায়ী সদাকায় করতেন আপনার এই গরুটা ছাগলটা একটা জনকল্যাণ কাজে ধর্মীয় প্রতিষ্ঠানে এতিমদেরকে দিয়ে দিতেন আনুষ্ঠানিকতা যেহেতু আপনি সুন্নাবিরোধী ভাবে করতে গেছেন তাই তো বিপদে পড়েছেন সমাজ দর্শক সবচেয়ে বড় কথা হলো এই আনুষ্ঠানিকতা বারবার করতে পারি না পিতামাতার মৃত্যুর পরে একবার হয়তো একমাস দুমাস পনেরো দিন বিশ দিন অথবা কোনো দিন ঠিক করে না করে একটা অনুষ্ঠান করে দিলাম সমাজের লোকেরা বলল হ্যাঁ বিশাল কাজ করেছে পিতামাতার খুব ভক্ত কিন্তু এরপরে যখন বছরের পর বছর চলে যায় আমরা কিন্তু আর করতে পারি না আর এজন্যই সুন্না আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর যদি কোনো সন্তান পিতামাতার মৃত্যুর পরে সদাকে জারিয়া করে তাদের জন্য একটা স্থায়ী দান করে যে দান স্থায়ী থাকে কল্যাণ মানুষ পেতে থাকে সেটা মসজিদ মাদ্রাসা ইত্যাদি বানিয়ে হোক কোনো সম্পত্তি সেখানে অক্ষ করে হোক বা কোনো জ্ঞান বিতরণ করে হোক যেভাবেই হোক না কেন করে তখন আর বারবার করার প্রয়োজন হয় না এই কল্যাণের প্রতিষ্ঠান বা কল্যাণের কর্মচা যতদিন চলতে থাকবে তার পিতা মাতা ততদিন কবরে বসে এই সবটা পেতে থাকবে কাজী আমরা সন্ন্যাসম্মত সম্মতভাবে সাদাখা করার মাধ্যমে পিতা মাতাকে সব পাঠানোর চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করুন আর আগের হাদিসটায় আমরা আরো কয়েকটা বিষয়ে জানলাম দোয়া আমরা সবাই করতে পারি দান আমরা যে যতটুকু পারি করতে পারি পাশাপাশি তাদের ওয়াদাগুলো পূর্ণ করা এটা আমাদের দায়িত্ব তাদের বন্ধুদেরকে সম্মান করা এ ব্যাপারেও আরো অনেক সহি হাদিস রয়েছে পিতা এবং মাতা যাদের কাছে অন্তর খুলে বসতে পারতেন যাদের দেখলে খুশি হতেন যাদের সাথে গল্প আড্ডা দিতেন তাদের মৃত্যুর পরেও তাদেরকে সম্মান করা তাদেরকে একরাম করা এটা পিতা মাতার একরামের অংশ অন্য একটা হাদিস এসেছে আবদুল্লাবিনা অমর আদি আল্লাহ তালা আনহু সফরে চলেছেন হঠাৎ এক বেদুইন বৃদ্ধ বেদুইন পথে দেখা তিনি তাড়াতাড়ি উঠ থেকে নেমে তার বসার জায়গায় বসতে দিয়েছেন নিজের গায়ের চাদর বিষিয়ে দিয়েছেন অনেক সম্মান করেছেন নিজের মাথার পাগড়ি খুলে তাকে হাদিয়া দিয়েছেন চলে গিয়েছে সাথে জিজ্ঞাসা করছেন যে আপনি এটা কি করলেন এই বেদুনকে আটানো দিলেই তো খুশি হয়ে যেত আপনি এত এক করলেন কেন তাকে তখন তিনি বললেন যে এই লোকটা আমার আব্বার কাছে যেত আব্বার সাথে একটা আন্তরিক সম্পর্ক ছিল আর রসল্লাহ সাম বলেছেন পিতা মাতার খেদমতের অংশ হলো পিতা মাতার বন্ধু বা বান্ধবী পিতা মাতার আপন সম্মান করা সম্মানিত দর্শক এ ব্যাপারে আমাদের খুব খেয়াল রাখতে হবে পিতামাতা যাদেরকে ভালোবাসতেন জগতে যাদের সাথে এক বন্ধুত্ব ছিল তাদের সাথে আমরা সম্মানের আচরণ করা এটা পিতামাতার মাতার প্রতি সম্মান প্রদর্শনের একটা অন্যতম প্রকাশ এরপরে রসল্লা সাল্লা সাল্লাম বললেন রক্ত সম্পর্কে আত্মীয়তা রক্ষা করা এটা পিতামাতার খেদমতের সাথে একটা অবিচ্ছেদ্যভাবে জড়িত বিষয় এ বিষয়ে আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করব কারণ আল্লাহ গুলো বিভিন্ন আত্মীয় স্বজনের দায়িত্ব পালনের বিষয়টা বিস্তারিত বলা হয়েছে এজন্য আমরা পিতামাতার বিষয় শেষ করে আত্মীয় স্বজনের বিষয়টা একটু আলোচনা করব ইনশা আল্লাহ তার আগে আমরা দেখি খেদমতের এই সবাবের পাশাপাশি পিতামাতার অসন্তুষ্টির ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আসালাম কী বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ আসালাম বলছেন রোদাল্লাহি ফের রোদালেদাইনি আল্লাহর সন্তুষ্টি পিতামাতার মাতার সন্তুষ্টির ভিতরে আর আল্লাহর অসন্তুষ্টি আল্লাহর গজব পিতামাতার মাতার অসন্তুষ্টির ভিতরে নিহিত রয়েছে সম্মানিত দর্শক তাহলে পিতামাতাকে সন্তুষ্ট করা সেবা করা যেমন মহান এবাদত যেহাদের চেয়েও বড় ইবাদত মাতাকে কষ্ট দেওয়া তার সামান্যতম অবাধ্য হওয়া কঠিনতম পাপ বলে ইসলাম গণ্য করেছে আল্লাহ রসুল সালি সাল্লাম বলছেন আল্লাহ তালা তোমাদের জন্য মায়েদের অবাধ্য হওয়া এবং কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলা হারাম করে দিয়েছে সম্বন্ধিত দর্শক লক্ষ্য করুন এখানে দুটোই নারীর কথা বলা হয়েছে এক নারী আমার মা সমাজে মায়ের প্রতি অবহেলা অনেক সময় বেশি হয়ে যায় এজন্য পিতামাতা উভয়ের অবাধ্য হওয়ায় হারাম কিন্তু আল্লাহ রসুল খাস করে বললেন বিশেষভাবে বললেন মায়েদের অবাধ্য হওয়াটা আল্লাহ হারাম করেছেন আর কন্যাদের আর নারী যে আমার কন্যা অথচ সামাজিক অনাচারে একসময় মানুষ তাদের পুঁতে ফেলত এখন মানুষ কন্যা জন্মবন্ধ করে ভ্রূণ হত্যা করে আবার জন্মের পরে মুসলমানেরা অনেক সময় তাদের প্রতি আচরণগত করে অন্যায় আচরণ করে কখনোবা অবহেলা কখনোবা সম্পত্তি থেকে বঞ্চনা দেওয়া কখনোবা বা অন্যান্য ভাবে তাদেরকে কষ্ট দেওয়া হয় আর এজন্যই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বিশেষ করে মায়েদের অবাধ্য হওয়া আর কন্যার প্রতি জুলুম করার বিষয়টা বিশেষ করে উল্লেখ করে বললেন আল্লাহতালা তোমাদের জন্য হারাম করেছেন মায়েদের অবাধ্য হওয়া আর কন্যাদের পুঁতে ফেলা সম্রাধে দর্শক অন্য হাদিসে আল্লাহ রসুল সাল আলী আসালাম শুধু হারামের কথাই বলেননি আকবরুল কাবায়ের মহা হারামের ভিতরে শিরিকের পরেই পিতা মাতার অবাধ্য হওয়াকে গণ্য করেছেন সবচেয়ে বড় কবিরা সাথে সিরিক করা এর পরের মহাকবিরা পিতামাতার মাতার অবাধ্য হওয়া সম্রাধে দর্শক শুধু তাই নয় অনেক কবিরা আল্লাহ মাফ করবেন তবাই মাপ করবেন অথবা তবা ছাড়াও আল্লাহ দয়া করে মাফ করতে পারেন শিরিক আল্লাহ করবেন না আর পিতা মাতার অবাধ্যতার জন্য আল্লাহ জান্নাত হারাম করবেন এটা বিভিন্ন তিন শ্রেণীর মানুষ আল্লাহ তাদের অহমত করবেন না দৃষ্টি দেবেন না জানাতে উপবেশ করবেন আল্লাহ কুয়ারে দে যে ব্যক্তি পিতা মাতার অবাধ্য মাদক দ্রব্য আর তৃতীয় ব্যাপারে যে সকল নারী পুরুষ পোশাক পরেন পুরুষালী পোশাক পরিধানকারী পুরুষের ফ্যাশন ধারণকারী যারা নারী তারাও জান্নাতে প্রবেশ করতে পারবেন না অন্যান্য হাদিসে দ্বিতীয় অন্য বর্ণনায় অন্য হাদিসে রসুল্লাহ সাল্লাম ক্ষেত্রে বর্ণনা করেছেন যে ব্যক্তি তার পরিধ পোশাক অর্থাৎ পাজামা প্যান্ট লুঙি পাঞ্জাবি পিরহান জুব্বা টাকনুর নিচে পায়ের গোড়ালির উপরে যে উঁচুহার তার নিচেই ঝুলিয়ে পড়ে ওই ব্যক্তিও জান্নাতে প্রবেশ করতে পারবেন না আল্লাহ তাদের জন্য জান্নাতকে হারাম করেছে সম্মানিত দর্শক পিতামাতার প্রতি অবাধ্যতা হওয়ার যে মহাপাপ এটা শুধু জান্নাতেই নয় দুনিয়াতেও আল্লাহ এবং আল্লাহ আর পিতামাতা এবং পিতা মাতার মাধ্যমে পাওয়া যে রক্ত সম্পর্কে আত্মীয়দের সম্পর্ক নষ্ট করা এজন্য জন্য আল্লাহ দুনিয়াতে শাস্তি দেন আল্লাহ রসুল বিভিন্ন হাদিসে বলেছে সোহেব খারিম অন্যান্য কেতাবের সহি হাদিসের রসুল্লাহ আলি সাল্লাম বলছেন যদি কেউ চায় যে আল্লাহ তার আয়ুটাকে বাড়িয়ে দেবেন এবং তার রিজিকে বরকত দেবেন সেজন্য তার রক্ত সম্পর্কের আত্মীয়টাকে সংরক্ষণ করে হেফাজত করে অর্থাৎ পিতামাতা এবং পিতামাতার মাধ্যমে যে সম্পর্ক আমরা পেয়েছি এটা সংরক্ষণ করতে হবে তাহলে আল্লাহ আয়ুও বাড়িয়ে দেবেন রিজিকেও বরকত দেবেন সম্মানিত দর্শক আমরা দুনিয়াতে তো এই দুটো জিনিসের পিছনেই ছুটি আমাদের সুস্থতা আয়ুটা বেড়ে যাক রিজিকে বরকত হোক এই জন্য আমরা কত পাগলের মতো ছুটি কোথাও টাকা নিয়ে যাচ্ছি কোথাও সেজদা দিচ্ছি কোথাও হয়তো তাবিজ কব জানার চেষ্টা করছি রসুল আল্লাহ সাল্লাহ আসলাম যেটাকে নিষেধ করেছেন সেটাও করছি আল্লাহ যেটাকে শিরিফ বলেছেন সেটাও করছি উদ্দেশ্য একটাই যত তাড়াতাড়ি দুনিয়ায় কিছু পাওয়া যায় আর আল্লাহ রসুল সাল্লাহ আসালাম যেটা বললেন যেটা করলে দুনিয়াতে নিশ্চিত আসাদী বলে বিশ্বাস করেছি হক আদায় করো আল্লাহ তোমার আয়ুও বাড়িয়ে দেবেন তোমাকে আল্লাহ বরকতু দান করবেন রিজিকে আমরা রসুল্লাহ শিক্ষাটাকে অনুধাবন করার চেষ্টা করি সম্মানিত দর্শক আজকে আর লম্বা করতে পারছে না সময় শেষ হয়ে গিয়েছে আশা করছি আল্লাহ তালা বাঁচিয়ে রাখলে অন্য কোনো পর্ব এই বিষয়টা আবার আমরা আলোচনা করব আল্লাহ তালা ততদিন আমাদেরকে সুস্থ রাখুন ভালো রাখুন আল্লাহর এবাদত এবং রসুল্লাহ সুনত পালনের মধ্যে রাখুন এ করে শেষ করছি ওসল আল্লাহ মোহাম্মদিনবীল উমি আলা আল্লাহ ও আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ Oh इर शाठिक ब्याबोहर करा हो ले परोकले एर पुरी पूर्णू प्रुतिदान पवाचाबे या ऐयुहा लदीन आमनू अन्फिकू मिन मा रजकनाकू मिन कबल अन याथिया योमुल्ला बैउं फीही वला खुल्लतू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 BIC code IBO BZB 22 PSTV मानवतार समाधान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 जार्ध्यमान बोझा सहज इ बुनियादी शिक्षा तार साधारण उदाहरण प्रति बुधवार प्रत दस टेब सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस टी बांगल